بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأا ومن قتل مؤمنا خطأا فتحرير رقبة مؤمنة ودية مسلمة ইলা আয়াত বিরানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত কেতালের ব্যাপারে আলোচনা আসছে যে কাফেরদের সঙ্গে তোমাদের আচরণটা কেমন হবে খাতাকে যদি কোনো মুসলমান সে ইসলাম প্রকাশ করে কিন্তু তার উপরে যে হিজরত করা জরুরি এটা যদি সে না করে তাহলে তার হুকুমটা কাফের মতোই যেহেতু তখন হিজরত করাটা ছিল এখন একরার বিল যা মাতাম তখন হিজরতটা ছিল এমন তো পূর্বে কেতালের নির্দেশ আসছে এরপরে আবার আসতেছে যে সামনের পৃষ্ঠাতে যারা কেতাল করবে তাদের বিরাট মর্যাদার কথা উল্লেখ করা হবে এই ফদ আল ফদল আল কাহদিনের ফজিলত আসতেছে পূর্বেও কতুলো কেতালের নির্দেশ আসছে আলোচনা আসছে সামনে মুকাতের বিরাট ফজিলত আসতেছে যারা কাহাই তাদের উপরে মুখা তৃণের বিরাট ফজরত কারণে কারণেও জেহেনের ভিতরে যেন আবার বে এত দালি পায়দা না হয়ে যায় যে একটু হলো কেতালের নির্দেশ আসছে এইভাবে আবার যারা কেতালটা করবে তাদের এত ফজরত বলা হয়েছে অথেব সে যেন এটা মনে না করে কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই যে যাকে খুশি তাকেই হত্যা করে না ফেলে আবার কত করো বা জানাতে যাও এই এই অবস্থাটা যেন আবার না হয় এই জন্য মাঝখানে এখানে একজন মোমেনকে হত্যা করা এটার ব্যাপারে শক্ত ও ঈদ যে কোন মোমেনের থেকে কোন মোমেনের কতল এটা হতেই পারে না ভুলে হয়ে যেতে পারে ভুলে হলেও আবার শাস্তি আছে মোটা অঙ্কের একটা দিয়েত দিতে হবে কাফারা দিতে হবে আর যদি কেউ ইচ্ছে করে হত্যা করে তাহলে মনে রেখো জাজাউ হু জাহান্নাম খাওয়ালি আলিহ আলাহ কত শক্ত ভাবে বলতেছে এই একটা দালটা যেনে কয়দা হয় ফজলত একটা শুনলুক একজনে বা শুনেই নেমে এমন যেন না ফজলত শুনে সে এটার মধ্যে ব্রেক হারিয়ে ফেলল তাহলে কাজ যত বড় হয় কাজ যত বড় হয় এটার মধ্যে যদি এই পদস্ফলন হয় তাহলে ক্ষতিটা তত বেশি হয় এই কোন যদি সে এই গুনির শিকার হয় তাহলে তো তার নিজে জাহ্নামে যাওয়ার দিনে একটা আমলি যথেষ্ট এই জন্য এখানে লম্বা আলোচনা করে বলতেছে হত্যা করা সঙ্গত নয় কোন মোমেনের জন্য সঙ্গত নয় অন্য কোনো মোমেন হত্যা করা ইল্লা খাতআ হ্যাঁ ভুল বশত হতে পারে ইল্লাহ খাতাহ থেকে কোন না কেউ যদি কোন মোমেনকে ভুল বসত হত্যা করে ফেলে তো ভুল বশত কিভাবে হত্যা করবে অন্য কারো দিকে তীর নিক্ষেপ করার ইচ্ছে করল কোন একদ ব্যক্তির আমের মধ্যে ভুল হয়ে গেছে তার মানে সে মনে করছে হলো হরিন কিন্তু আসলে এটা মানুষ মানুষ এটা মনে করছে হরিণ ইচ্ছে করি। তীরটা মারছে গুলি করছে কিন্তু সে বুঝতে ভুল করছে মানুষকে হরিণ মনে করে ফেলছে হল খতাফিল ফেরিন সে এই তীর নিক্ষেপ করছে হরিণের দিকে কিন্তু তার তীরটা চলে গেছে হলো মানুষের গায়ে এটা হলো খাতা তার গুছ তো কাসাদ এখানে একটা দেখাইছে হতাফুল কস্ত বাফুল আমাদ এটা দেখাছে হতাফুল কাস্ত হতাফিল গান বিআ কাসাদ আর আমি গায়ে এটা হলো কতলা খাতা দাবাহু বি এটা আসলে হলো শিভে আমাদ শিব আমাদের তারিখ কিন্তু এটা এখানে বোঝান নিয়ে এসে পড়ছে এটা তাছামা হয়ে গেছে আর কি আও দরাবাহু বিমা লাথবা সে কাউকে এমন জিনিসদের আঘাত করলো যে জিনিসে সাধারণত কাউকে মেরে ফেলে না যেখানে যাওয়ার সেখানে চলে গেছে তো এটা এই যে বরা বাহু এটা আসলে হলো শিব হ্যা খাতা না তাহলে দেখো যদি কেউ কতলে খাতা কারো থেকে হয়ে যায় তাহলে পাতা হির এই পুরুষও হতে পারে তারপরে মেয়েও হতে পারে গোলামও হতে পারে বাদিও হতে পারে আলেহি আলেহিটা হলো আলেহিটা আসলে আলে তাহারি এবং তার উপর কর্তব্য হবে যা সেই নিহত ব্যক্তির পরিবারের লোকদের কাছে অর্পণ করা হবে এরা কারা আই ওয়ার ইল্লা তো স্বাভাবিকভাবে তার উপরে কর্তব্য হবে এটা দিওদ দেয়া স্বাভাবিকভাবে জরুরি ইল্লাপু হ্যাঁ তারা যদি তার উপর সদকা করে দেয় তাহলে ভিন্ন কথাটা কিভাবে হাদি শরীফে এসেছে যে এই দিয়াটা হবে একশো ওট যদি ওট দিয়ে দেয়া হয় এই শরনা ঠিক তেমনি হবে বিষটা হবে বিষটা হেকাক বিষটা হেকা বিষটা জিজা মানে পাঁচ ধরনের বিষটা বিষ্ঠা করে হাসির মধ্যে দেখো হাসির মধ্যে স্পষ্ট আছে হাসিটা দাগায় রাখলেই হবে দেখো সাত নম্বর হাসিয়াতে আসে বিনতে মাখাজ বিনতে মাখাজ মানে দুই বছরে পদার্পণ করেছে এমন স্ত্রী ওট তাই না এমন স্ত্রী ওট মাদি ওট যা এক বছর পূর্ণ করে দ্বিতীয় বর্ষে উপনীত হয়েছে পদার্পণ করেছে এরপরে বানাতুল এখানে দেখো মতনের মধ্যে আসছে বানাতু লবুন ও বনু লবুল তার মানে লবুনের বাচ্চা দিতে হবে এখন সেটা এই মাদি হোক আর নর হোক একইটা লবুণ কি ওয়াহি আল্লা বানাতে লবন বিনতে লবণ অথবা ইবনে লবুণ হল এমন ওট যে ওট তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দুই দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পন করেছে। এখন এটা এই পুরুষ উঠ দিলেও হবে মেয়ে উঠ দিলেও হবে একটু ভুলো হয়ে গেছে আমার উপরে একদম বানা তো লবণ এটার উপরে দুই বনু লবন এটার উপরে তিন এই বানা তু লবণ বনু লবণ এখানে আলাদা এরপরে হেকাপ চার জেজা পাঁচ এই পাঁচ ধরনের আচ্ছা চার নম্বর হলো হেকাক হেকাক হেকাক হলো চার বছরে চতুর্থ বর্ষে পদার্পনকারী স্ত্রী ও এর জমা দেখো হাসি মধ্যে আছে যেমন চার বছর পূর্ণ হয়ে পঞ্চম বর্ষে উপনীত হয়েছে এই যে পাঁচ ধরনের ওট এটা হলো যদি উঠ দিয়ে দেওয়া হয় আর যদি স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হয় তাহলে হাজার এক দিনা আর রুপা দিয়ে দেয়া হলে দশ হাজার দশ হাজার রায় আর শাহ রায় হলো বারো হাজার দেড় কত বারো হাজার এখন এই যে দিয়াটা দেওয়া হবে দিয়া দিয়াটা এটা যে কাতেল শুধু তার উপরে আসবে না আসবে হলো তার যারা আসাবা তাদের উপরে আসবে এই আসবে কাতেলের আলার উপরে আকেলা হলো হুম আসবা তু হু ইস্লা এটা আসবে হলো তার আসাবার উপরে ইল্লাল আসলা এটা ব্যাখ্যা কাল ইনশাল্লাহ বলবো তো এই যে দিয়াটা আসবে তার আকেলা তার আসাবা তার আহলে খানদান তাদের সবার উপরে আসবে আলা সালাসি সিনিন। এই দিয়াটা একশো ওট বলো আর এক হাজার দিনার বলো আর দশ হাজার বা বারো হাজার বিরহাম বলো এটা বন্টন করে দেওয়া হবে তার আসাবার উপর তিন বছরে তিন বছরে তার এটা শোধ করবে আলাল গানহম মিসফু দিন তাদের মধ্যে যারা এই তারা দেবে বছরের দিনার আর যারা এই মধ্যম লেভেলের মোতা আর যারা মধ্যম স্তরের তাদের উপরে আসবে এক দিনারের এক চতুর্থাংশ এটা আসবে কুল্লা সানা কুল্লা সানা রোবরণ কুল্লা সানা এবার একটা এইভাবে লিখব ফাইল্লাফু যদি তারা পূর্ণ করতে না পারে সবাই মিলে এই পুরো দিয়াটা পূর্ণ করতে পারলো না তাহলে ফামিন বাইক মাল তাহলে অবশিষ্ট অংশটা বাইতুর মাল থেকে দেওয়া হবে ফাইন তা আসজারাম যদি এটাও সম্ভব না হয় বাইতুর মাল থেকেও দেওয়া সম্ভব হচ্ছে না ফাহাল জানি। তাহলে এটা যে অপরাধ করছে তার উপরে আসবে এখন সে এটা যেভাবেই পারে এটা শোধ করবে ফাইন কানামিন কাউমিন দেখো কতলের খাতায়ের শুরুতেই যদি একটা বিরাট এক জরিমানা আসে তাহলে মানুষ কত সতর্ক হয়ে যাবে না কত সতর্ক হয়ে যাবে নিহত ব্যক্তি শত্রু পক্ষের লোক হয় যাদের সঙ্গে তোমাদের যুদ্ধ হচ্ছে দেখুন তোমাদের শত্রু পক্ষের কেউ হয় কিন্তু সে মুসলমান তাহলে তাহলে তার কাতের উপরে শুধু করা হবে এবং তার পরিবারের লোকদের কাছে কোনো দিত পৌঁছানো হবে না যেহেতু তাদের সঙ্গে তো যুদ্ধ চলছে মানে ধরো এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ চলছে তো যুদ্ধ চলতেছে মত বসতে তাদের একজনের মুসলমান হয়ে আমাদের পক্ষে এসে গেছে এখানে যেই লোকটা আমাদের পক্ষে এসে গেছে এই লোকটাকে একজন মুসলমানে হত্যা করে দিল খতাহ তাহলে এখন এই যেই নৌ নিহত হলো এই নৌ নিহত হয়েছে খতলা খতাহের মাধ্যমে এখন তো কতলা খাতায় শুরুতে দুটো কথা বলা হয়েছে একটা হলো খাতাহারির রকাবা এটা হলো তার গুনাহের কাফারা আর একটা হলো যেই লোকটা মারা গেল তার আহল ইয়াল যারা আছে তারা তো তাদের উপার্জনক্ষম একজন ব্যক্তি হারালো এখন এই পয়সাটা কাদেরকে দেওয়া হবে তো বললো যেহেতু এই পয়সাটা এখন তার আত্মীয় স্বজন সবাই হলে হারবি তাদেরকে দিলে তোলা এই পাশে দারুল হর্বত আর দারুল হারটা হয়ই তখন যখন হর্ব হয় এটা হয়তো কে হয়তো মনে করবে যে হচ্ছে না কিন্তু আসলে হর্ব হচ্ছে আহলে যদি মানে মুসলিম রাষ্ট্রের মধ্যে এসে বসবাস করতেছে তাদের সঙ্গে চুক্তি হয়েছে যে তোমরা আমাদেরকে পয়সা দেবে আমরা তোমাদের যানমাল নিরাপত্তা দেবে তাহলে তাহলে কাতেলের উপরে কর্তব্য হবে দেয়া যেটা তার পরিবারের লোকদের কাছে অর্পণ করা হবে তাহলে আহলে দিম্মিমি জিম্মি আহলে জিম্মা এর হত্যার পেক্ষিত দিয়ত আসবে এখন দিয় কত রোগু দিয় কত রুগুম সাথে এই মুহ বলেন দিওত আসবে হলো মোমেনের দিয়তের এক রোবট যদি নিহত ব্যক্তি আহলে কিতাব হয় দেখো দিয়াত মুসল্লামাত ইলা আহলিহি ওই যে জিম্মি জিম্মিকে যদি হত্যা করা হয় তাহলে এক সুলুস তো মোমেনের দিয়ত আসে কত সাফিমার কথা মোতাবেক মোমেনের দিওত আসে দেড়হামের হিসাবে ধরো তাহলে সুলুস হিসাব সহজ হবে বারোশো দেড়হাম কত আরে সাফি রহমুল্লা কথা বলতেছে আর কি এই রায় শাফি রহিমুল্লাহ আর আবু হানিফ রায় হলো সমান মোমেনের দিয়ত যা জিম্মির দিয়ত আবু হানিফ রহমুল্লা রায় হলো একজন মোমেনের দিয়ত যা জিম্মির দিয় মানে এক হাজার দিনার দিনার হিসাবে হলে দিরহামের হিসাবে হলো দশ হাজার দিরহাম এই বুঝতেছো। আবু হানিফ রহমুল্লাহ বলেন যে মোমেনের দিয়ত আর জিম্মির দিয়ত সমান আর হজরত শাহি রহিমাহুল্লাহ তিনি বলেন যে মোমেনের দিয় যা এর দিযতের তিন ভাগের এক ভাগ যদি সেই এটা হবে মোমেনের এক সুলুস তো মোমেনের দিওত শাফিরাই মোল্লার কাছে বারো কত বারো হাজার তাহলে কত হবে চার হাজার এটা হলো আহ না হয় তাহলে তার দিয়ে হবে কত মমেনের দিয়তের দশ ভাগের এক ভাগের তিন ভাগের দুই ভাগ কবে কত হবে হ্যাঁ ভাগ এটা আগে বের করো মোমেনের দিও ছিল বারো হাজার তো বারো হাজারের দশ ভাগের এক ভাগ কত হবে বারোশ এই বুঝা বুঝলা ও শিরি হা মোমেনের দিওতের দশ ভাগের এক ভাগের তিন ভাগের দুই ভাগ তো প্রথমে অসরটা বের করা মোমেনের দিওতের মোমেনের দিওত হলো বারো হাজার হাম তো বারো হাজারের দেড়হামের অসর ভাগের এক ভাগ কত হবে বারো শ হাম তাই না এখন বারো শদের তুমি তিন ভাগে ভাগ করো এক ভাগে কতগুলো পড়বে চারশো গুলো পড়বে না তাই তিন ভাগের দুই ভাগ মানে দুই ও অসরের দুই তো অসরের দুই সুলুস কথা হবে আটশো দেড় এটা বলতেছে সুলুসরি হা মোমেনের দিওতের অসরের দুই সুলুস অসরের দুই সুলুস তো কত হবে আটশো এটার উপরে লেখা রাখবে আটশো ইনকানির রকাবাতে পাশাপাশি এটা মোমেন রকাবাকে ও সে আজাদ করবে আল্লাহি ফমাল্লা মিয়াজিদ আর যে গোলাম পাবে না রাকাবা বিআন ফাকাদাহা গোলামি নাই অথবা মা ইয়াহসুলুহা বিহি অথবা ফাকাদা মা এমন পয়সা তার কাছে নাই যে পয়সা দিয়ে সে গোলাম কিনতে পারে তাহলে ফাসিয়াহ মুশারাইনে মুতাতাবাইইন আলাইহি ولم يذكر تعالى الانتقال الى الطعام كزহার এখানে দুমাস রোজা রাখার কথাই বলছেন যদি কেউ দু রোজা রাখতে না পারে তাহলে কি করবে এটা এখানে বলা হয়নি। তো এদের বোঝা গেল রোজাই তাকে রাখতে হবে আর নয় পয়সা জোগাড় করে গোলাম আজাদ করতেছেন জেহারের ওখানে যেমন দুই মাস রোজা রাখতে না পারলে সেখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে কি করবে ষাটজন মিস খানা খাওয়াই দেবে কিন্তু এখানে যেহেতু দুই মাস রোজা এটা থেকে এনতে কালের বিধানটা আসে নাই অথবা এনতে কালের বিধানটা হবেও না এখানে দুমাস রোজাই রাখতে হবে আবু হানিপা রায় যে দুমাস রোজাই রাখা হবে রোজা রাখতে না পারলে সে খানা খাওয়াতে পারবে না যে টাকা দিয়ে খানা খাওয়াবে এই টাকা দিয়ে আরো কিছু মিলে গোলাম হেজত করে দেবে একান্তই যদি না পারে কি করবে সে চেষ্টা করে যাবে চেষ্টা করে যাবে মাঝখানে একটা ভেঙে ফেললে আবার রাখবে মোটাতে হবে আইন যে একেবারে মাঝখানে যদি একটা কোন কারণে ভেঙে যায় তাহলে আবার দুই মাস শুরু করবো এই বিধানগুলো যদি থাকতো তাহলে কারো হিম্মত হইতো ভুলে একজনকে হত্যা করা হয় তাহলে তার দিয় নিষ্প হবে পুরুষের দিকে নিঃসহ হবে মক্তল যদি হ্যাঁ মকতল যদি মহিলা হয় তাহলে দিয়ত হবে পুরুষের দিওতের নিষ্প হবে পিছনে যা যা বলা হয়েছে দেখতে হবে তা কাতালের ইয়ে বিধানসভা নেই কাতেলের বিধানসভা নিয়ে আল্লাহ তালা তোমাদের উপর এই বিধানটা দিয়ে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করেছেন পাতলা খাতা যদি হয়ে যায় খাতার সুরোতেও যদি হত্যাওয়াজিব হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যেত না এরকম খাতা তো খাতা তো যে কো কোনো হত্যা করলো এমন অস্ত্র দ্বারা দীর্ঘকাল এই এক তর্জমায় একটা জব হয়ে গেছে এক প্রশ্নের সমাধান হয়ে গেছে খালিদানি হা সেখানে সে থাকবে দীর্ঘকাল কবিরা গুনাহের কারণে কোন মৌমেন্ট সে কাফের হয় না এবং কবিরা গুনাহের কারণে একজন মৌমেন্টকে হত্যা করা এটা তো কবিরা গুনা কবিরা গুনা তো কবিরা গুনাহের কারণে কোনো মোমেন্ট তো একদম খালেদ ফির না হয় না কিন্তু আয়াতের জাহের দ্বারা তো এটি বোঝা যাচ্ছে যে কবিরা গুণা করছে একজন মোমেন্টকে হত্যা করলো এর কারণে সে একদম খালেদ ফির না মানে খালেদের খালি দিন এর মানা তো কারণে সাধারণত অনন্ত কালের হয় সেই হিসেবেই জাহের মানা দ্বারা সারকা হয় এটার মোসানফি তিনটা জবাব দিচ্ছে। যে কোনো মোমেন্টকে হত্যা করলো এটা কবিরা গুনা তো কবিরা গুনের কারণে একজন মোমেন সে ইমান থেকে খারেজ হয় না কিন্তু আল্লাহ তালা যে এখানে একদম খালে দেন বলতেছেন জবাব দিচ্ছেন যে একটা জবাব হলো যে এই আয়াতটা বলা হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি কোনো মোমেনকে হত্যা করা এটা যে কবিরা গুনা এটাকে হালাল মনে করে করুন তো কোনো হারামকে হালাল মনে করা এটা তো না তেজ ইমান এটার কারণে তো একজন মুসলমান আর মুসলমান থাকেন তাহলে যেই ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করবে হালাল মনে করে তাহলে তাহলে তার ব্যাপারে ফ্যাস দেওয়া যাবে না প্রথম জব হলো যে এই আয়াতটা হলো ওই ব্যক্তির ব্যাপারে যে পতলটাকে হালাল মনে করে পতলটা করবে তা পতলকে যদি হালাল মনে করে তাহলে হারামকে হালাল মনে করলো না তা হারামকে যদি হালাল মনে করে তাহলে সে তার মুয় নেই এটা করতেছে দেখো হাউন এই আয়াতটা ব্যাখ্যা করা হবে ওই ব্যক্তির দ্বারা যে কতলটাকে হালাল মনে করবে তো কতলটাকে কেউ যদি হালাল মনে করে কোন মোমেন কে মোমেন্ট হওয়ার কারণে সে কতল করতেছে এটাকে সে বৈধ মনে করতেছে আইন সম্মত মনে করতেছে হত্যা করাটাকে তার জিনটি বা ফরজ মনে করতেছে তাহলে তো যে হত্যা করতেছে সে তো মুমেন্ট থাকবে কোথা একজনে হত্যা করতেছে সেটাকে একদ মহামানের উপর বিমানের উপর একটা জব দিলেন ওই যে যে তার শাস্তি হলো জাহান্নাম জাহান্নামে থাকবে সে এই চিরকাল খালেদের যে আমাদের এটা তাবিল আরেকটা তাবিল কেউ কেউ করেন যে এই ব্যক্তির অপরাধের যথার্থ শাস্তি যদি তাকে দেওয়া হতো তাহলে এই শাস্তিটা হতো একদম অনন্তকালের জাহান্ন দ্বিতীয় জবাব এটা দুই দাবেন অথবা এটা হলো তার শাস্তি ইন ইনজুজিয়া যদি তাকে তার শাস্তি দেওয়া হয় এটাই তার শাস্তি তাহলে আল্লাহ তালা যেন এখানে ধমকি দিচ্ছেন যে যে ব্যক্তি কোনো মুভমেন্টকে হত্যা করবে তাহলে তার যথার্থ শাস্তি অনন্তকালের জাহান্নাম এটা ধমকি আর ধমকি দেওয়ার ক্ষেত্রে ধমকি দিয়ে ধমকের বিপরীত কাজ করা এটার অবকাশ আছে মানে ধমকি দিয়ে ধমকিটা পূর্ণ না করা এটার অবকাশটা আছে এটা ওয়াদা আদা এরপরে দুষ্টামি করছে কিচ্ছু বলতেছে না তাহলে কি বলা হবে যে এই কথা বলা হবে না ধমকি তো একটু বাড়াই বলতে নতুবর্গের ধমকি হয় কথাটা ধর ধমক তো একটু বাড়ায় সারাই দিতে হয়তো হবে নাকি না পরে এটার বিপরীত কাজ করা এটা নতুন কিছু না মানে এটা হয় আল্লাহ তালা ধমক দিলেন যে যদি কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করো তাহলে কিন্তু করে এটার মধ্যে কোন বয়দ নাই নাদারাত নাই এটা এই অন্যান্য আম আয়াত যেগুলো আসে। যে কুফুর শির ছাড়া আর সব গুণাহের ব্যাপারে আল্লাহ করতেছেন মায়ের ভিতরে আব্বাস আব্বাস রবি আয়াতের মাহমুদ ও আনাসিনা জাহেরুলকরি মাহমুদ তার মানে এই কোন মোমেন কে যদি কোনো মোমেন হত্যা করে তাহলে সে আসলেই অনন্তকালে জাহান্নামি হবে তাহলে যে সকল আয়াতের মধ্যে আসছে যে কুফুর শির ছাড়া সব গুণা মাফ করে দেবে তো ওনার এই রেওয়ায় আসতেছে যে এই আয়াতটা যত আয়াত আছে সব আয়াতের জন্য না সেই রায় থেকে তবে এই রায়াতটা এটা এটা এই গ্রহণ এই জন্য করা যাবে না কারণ এই রেওয়াতের খেলাফ ইবন আব্বাস থেকে ভিন্ন রেওয়ায়ত আসছে এরা তাকে গ্রহণ করা যাবে যে আর আসলে জাহের উপরে কোনো মোমেনকে যদি কোনো মোমেন হত্যা করে ফেলে তাহলে সে সেটার কারণে অনন্ত কালের জাহান নামে যাবে এই ইবনা আব্বাসের এই কথাটা যে কারণ এর খেলাফ কথা ইবন আব্বাস থেকে মারবি তিনটা দিলেন। মু জব যেটা ভাইজি রহমা দিস সেটা হলো যে খাহালেদান শব্দের লোভাবি মায়না হলো আল মুখসুদ্ তবিল মুক্সু মাকসু দুটাই করা যায় আর মাকসু তবিল বলে মুকসা মাকামাতে মতে গেছে যে মুকসু হতে পারে হলুদের লোভাবি মানা হলো কাল অবস্থান করা তো এখানে তো সেটা হতে পারে খালিদান কি হবে দীর্ঘ কাল তাহলে আর কোনো তাবিলি করা লাগবে না যে সকল জায়গাতে আমরা জাহান্নামিদের ব্যাপারে অনন্ত কাল বলি জাহ্নাতিদের ব্যাপারে অনন্ত কাল বলি সেটা খালিদিনের নিজস্ব তর্জমা না সেটা হলো খালিদিনের সঙ্গে কোন অনেক জায়গায় আবাদা আবাদা আসছে যেখানে যেখানে আবাদা আসছে সেই করি নাই যেখানে নাই সেখানে আমরা তর্জমাটা করে নিই কিন্তু এটা তো সম্বন্ধে ভিন্ন একটা ব্যাপার একজন মোমেন সে কবিরা গুণা করছে অতএব এর ব্যাপারে যেহেতু আল্লাহ তালা আবাদা বলে নাই অতএ শুধু খালিদিনের যে নিজস্ব মানা আছে সেটাই এখানে হবে তো কাজী ভাইজেব রেম্লা এই তাফসিব করা হলে এখানে আর কো নেশকালে আসতেছেন দীর্ঘকাল অবস্থান করবে তো বাস্তবটা তেমনই মূর্তা কেবের কবিরা যদি কবিরার পরিমাণ অনেক বেশি হয় আর কোনো কারণে সে ছাড় পায় নাই তাহলে সে দিন দীর্ঘকাল অবস্থান করবে এরপরে ফিরে আসবে এটা তো হলো বলা হলো যে উখরটা কি হবে কাতেলে আমাদের আর দুনিয়াবী শাস্তি কি এটা তো বাকারার মতো বলে আসছে এই জন্য এখানে বলে নাই তো সারে হেটু ইসারা করতেছে বা ইয়ানাত আয়াতুল বাকারা সুরে বাকার আয়াতে বর্ণনা করেছে যে আন্নাকে যেটা গেছে সেটা না এই কতলে আমাদের দিয়ে কতলে আমাদের দিয়ে কতলা খাতার দিওকের মত না এটা এটা একটু পরে বলতেছি তাকে মাফ করে দেওয়া হয় যদি মাফ করে দেওয়া হয় তাহলে তার উপর আচ্ছা সেটা হলো কতলে শিব হে আমি আমাদ হাদি শরীফ এসেছে যে আমাদ এবং খতাহ আরেকটা কথন আছে যেটাকে বলা হয় পছনে বলে আসেন না শিভে আমাদের সুরতে বিধান কি পালা শিবে শিভে আমরা কেসা আসবে না দিয়ত আসবে তবে দিয়তটা যেহেতু শিব আমার পুরোপুরি আমাদ না আমাদের মশাবে এজন্য এটা একদিক দিয়ে আমার হুকুমের হুকুমের একটা অংশ হবে আমাদের সঙ্গে মোত্তা আরেকটা অংশ হবে খাতার সঙ্গে তো বলতেছে যে শিবহে আমাদের মধ্যে তেসাস আসবে না বল দিয়া বরং দিয়া আসবে দিয়াটা হবে কাল আমাদি ফি সিফা বল খাত দিওতটা আসবে যে সেই দিওতটা হবে সিফতের দিকটি আমাদের মতো সিফতের দিকটি আমাদের মতো তো সিফতের দিক দিয়ে আমাদের মতো মানে এটি একটু লিখে রাখো লেখো ইন্দাবি হানিফি ইউসুফ ইসরিনা বিনতা ও কাজা বিনতা ইমাম শাফি রহমা মুহ ওয়া শাফি সালাসুন আর كلها خلaría هي التي في بطونها أولاد خلفات أح Georg hein هي التي في بطونها أولاد والصانية هي التي دخلت في سنة السادسة هي التي دخلت في سنة السادسة سنتين هذه شب газاثة سنية لفي نشر س weten خلال حصول كالي المناطق وطفاق توجد وação স্ত্রী ওট তো বল দিয়াহ আমার সিফা তো সাফির ইম উল্লার নিকট শিবে আমাদের দিয়ত আসবে আমাদের মতো সিফতের দিক দিয়ে তো সাফির ইহমুল্লার নিকট এই যে কতলে আমাদের দিয়েত হলে এইটা যেটা বলা হলো কতলে আমাদের দিয়েত হবে এটা তো শিভে আমাদের দিওতে এটাই হবে শিবে আমাদের দিয়েতে এটাই হবে হেমুল্লার কাছে যে দিয়া লেখানো হলো এটা আমাদেরও আবার শিবে আমাদের যেহেতু ওনার নিকট আমাদের দিয়ত যা শিভে আমাদের দিওত তা সিফতের দিক দিয়ে কিন্তু শিবে আমাদের তিন বছর মেয়াদী এটার মত তিন বছর মেয়াদ আরেকটা হলো ওই খানদানের উপরে আরোপ করা হয় দুটা কথার মধ্যে মত বলতেছে যে এই যে আমদ এবং আমা আমদ এবং আমদ সেখানে তো বতরিকে আউলা কাপড় আসবে বতরিকে আওলা কিন্তু আমাদের সুরতে আবহানিবর কাছে কাপড় আসবে আমাদের সুরতে আসবে না হ্যাঁ আমাদের শুরুতে কাফারা আসবে না শুধু কিছু নদীটা গেছে বা সেই বিধানটাই শুধু আসবে